মন আহান قَوْلًا মি মিলং إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا মন আহসান পৌলম মি যা ল হি মিল সিহা ও আমির সিন بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأموية والمرسلين نبينا محمد وعلا عليه وصحبه أجمعين أما بعد سمعني تو مسلم سمعت ابنا در سمعني احتي حديث بعد قربو عن عبدالله بن عمر رضي الله عنهما عنه عن النبي صلى الله عليه وسلم قال لا يبيع بعضكم على بي بعض ولا يخطب بعضكم على خطبت بعض প্রস্তাব দেওয়া হারাম। এই সম্পর্কে আপনাদের সামনে হাদিসটি পাঠ করলাম হাদিসটির অর্থ হচ্ছে আবদুল্লাহ আনুমা হতে বর্ণিত তিনি বলেন नबी करीम सलम तुम्हारे मध्य थे क्रय क्रय तुम्हारे मध्य थे प्रस्तावर अन्क्तर विवाह प्रस्ताव दिवे हादीशी कत मूल्य समाज मध्य शांति आसते এই হাদিসটি মুসলিম শেরিফ দেখতে পারেন আমাদের সমাজে যেন অমঙ্গল বস্তু ছড়িয়ে না করে আপনি যখন কোনো বস্তু ক্রয় করবেন আমার উচিত হবে না গিয়ে আমি দাম বাড়িয়ে দিয়ে আমি ক্রয় করি বরং আমি চাইব আপনার যেন অভাব পূরণ হোক আপনার দরকার পূরণ হোক আমি আমার আত্মার প্রতি আপনাকে প্রাধান্য দিব প্রত্যেকটি মুসলিম ব্যক্তি যেন তার ভাইকে প্রাধান্য দেয় নিজের আত্মার প্রতি নিজের আত্মার উপর যেন অন্য মুসলমান ভাইকে সে প্রাধান্য দেয় সম্মানিত মুসলিম সমাজ এই হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেউ যদি একটি মেয়েকে একজন প্রস্তাব দিয়ে থাকে তার উপরে আমি প্রস্তাব দিতে যাইবা আপনি প্রস্তাব দিতে চান তো তাদের মনে ব্যথা হবে কোন মুসলমানের জন্য উচিত নয় যে একজন মুসলমান অন্য মসলমানের মুসলমানের মনে কষ্ট দিবে আপনি কোনো ব্যক্তি যখন কিছু ক্রয় করবে তার উপরে গিয়ে আর মানুষ যেন সেটা ক্রয় না করে কোনো ব্যক্তি যখন এক মেয়েকে বিবাহ করার প্রস্তাব দিবে অন্য কোন ধনবান ব্যক্তি বেশি টাকা পয়সা বেশি মহর দেওয়ার জন্য উপস্থিত হয়ে তাকে যেন বিয়ের প্রস্তাব না দেয় হ্যাঁ সে যদি ছেড়ে দেই যে হ্যাঁ ঠিক আছে আপনি এখন প্রস্তাব দিতে পারেন আমার আমি তাকে বিয়ে করব না এই বলে যদি তাকে অনুমতি দেয় তাহলে অসুবিধা নেই সম্মানিত ভাইরা আমার তো এই হাদিসটি থেকে আমরা যা কিছু শিক্ষা পাচ্ছি তা হলো এই যে কোনো ব্যক্তির তথা মুসলিম ব্যক্তির ক্রয় বিক্রয়ের উপর অন্য কোনো ক্রয় বিক্রয় অন্য কোন ক্রয় বিক্রয় অন্য কোনো ব্যক্তি ক্রয় বিক্রয় করতে পারে না কোন ব্যক্তির উপরে অন্য কোন ব্যক্তি ক্রয় বিক্রয় করতে পারে না এটা জেনে রাখতে হবে দ্বিতীয় বিষয়টি হচ্ছে যে কোনো ব্যক্তির তথা মুসলিম ব্যক্তির বিবাহের প্রস্তাবের উপর অন্য কোন ব্যক্তির বিবাহের প্রস্তাব দেওয়া অবৈধ প্রকৃত ইসলাম ধর্ম মানুষকে অবস্থিত হওয়ার প্রতি উৎসাহ প্রদান করে পরস্পর শত্রুতা ও ঝগড়া বিবাদের অবসান ঘটে যায় কিন্তু আপনি যখন লড়ালড়ি করবেন আপনার প্রস্তাবের উপরে আরেকজন প্রস্তাব দিবে তখন এখানে শত্রুতা বেড়ে যাবে शत्रुता कल्याणमय कल्याणमय मंगलमय मंगलदायक है खेल रखते दिखा प्रकृत इसलम في كانت قيام الشاشكر لم أقول قولي هذا وأستغفر الله دي ولكم ولساعد المسلمين والمسلمات من كل دمد واتوب ليه والسلام عليكم ورحمة الله وبركاته